সূর্যের ভগ্নি এটা সেই সময়কার গল্প যখন বিয়ে কার সাথে হবে সেটা ঠিক হতো জাদু বলে বা দৈত্যের সাথে লড়াই করে এটা সেই সময়ের গল্প যখন এই পৃথিবীতে রাজত্ব করত রাজা ও রানীরা আর যখন মানুষ সূর্য আর চন্দ্রের পরিবারের সাথে দেখা করতে পারত অনেক কাল আগে ছিল এক পরাক্রমী রাজা আর তার খুব সুন্দর একটি ছেলে ছিল সেই রাজপুত্রের প্রিয় বন্ধু ছিল তাদেরই মালির ছেলে দুই বন্ধু একসাথে লেখাপড়া করত খেলাধুলো করতো দিন রাত দুজনে একসাথে থাকত রাজার এই ব্যাপারটা তেমন পছন্দ ছিল না কিন্তু তার আদরের ছেলের এই মালির ছেলে ছাড়া আর কোনো বন্ধু ছিল না আমাদের এই গল্প শুরু সেই বিশেষ একদিনে যেদিন রাজপুত্র আর মালির ছেলে রাজবাড়ির বাগানে দৌড় প্রতিযোগিতা করছে আর তখন মালির ছেলে একটা জিনিস খুঁজে পেল। কিছু ছুটলাম আমি তোমাকে হারিয়ে দিয়েছি। না হারাতে পারি আমি আগে এসেছি না আমি এসেছি আরে এটা কি জিনিস দেখে মনে হচ্ছে একটা সোনালি পালক একটা সোনার পালক এটা আমার কারণ আমি এটা পেয়েছি না এটা আমার কারণ আমি আগে এসেছি আমার আমার নিয়ে এত চলছে? দুই বন্ধু রাজা তো আর একটা মালির ছেলেকে রাজপুত্রের থেকে বেশি দাম দেবে না তাই সে এক অসম্ভব শর্তের কথা ভাবল রোয় এই পালকটা যে তোমার সেটা প্রমাণ করার একটা সুযোগ তোমাকে আমি দেব যদি তুমি পালকটা প্রথম দেখে থাকো রাজকুমারের আগে তাহলে এই পালকটা যে তাকেও তুমি অবশ্যই দেখেছো। যাও সেই খুঁজে আনো এই পালকটা যার আর তাহলে এটা তোমার আর যতদিন না খুঁজে পাচ্ছ তুমি এই প্রাসাদে আর ফিরে আসবে না কিন্তু রাজামশাই অনেক হয়েছে যদি তুমি রাজি না হও তাহলে এই পালকটা রাজকুমারকে দিয়ে দেওয়া হবে আমার চাই না বাবা পালকটা তুমি রানেককেই দিয়ে দাও কেমন অনেক ধন্যবাদ বন্ধু কিন্তু এখন পালক কার হবে সেটা আর বড় কথা নয় খুশি মনে তোমাকে দিয়ে দিতে পারি কিন্তু আমি মিথ্যে বলছি না আমি এটা প্রথম দেখি যদি রাজামশাই তার প্রমাণ চান আমাকে তা এনে দিতেই হবে এই পালক যে মুরগির তাকে খুঁজতেই হবে তাই র্যানেক প্রাসাদের বাগানে চারিদিকে সেই মুরগিটাকে খুঁজতে লাগলো রাজপুত্র তাকে সাহায্য করলো যখন তারা খুঁজে পেল না যে না রানে এটা রাজার আদেশ আমি না মেনে কি করে পারি তাহলে আমিও তোমার সাথে যাব সেটাও রাজামশাই আদেশ অমান্য করা হবে তাহলে যাই বন্ধু আমি শীঘ্রই ফিরে আসব So, so Ranik left the Pasha's He chollo. wondered where a he would find a golden in all the golden feather. Naliphal the wild wolf खोजे কোথায় না কোথায় ঘুরে বেড়ালো। আমার ভাগ্য আমাকে যেখানে নিয়ে যাবে যাক। Ranik এক গভীর জঙ্গলে প্রবেশ করলো। সে হাঁটছে এমন সময় একজনের গলা শুনতে পেল। এই যে তোমরা চললে কোথায় ভাইয়া? আমি কি কাউকে কথা বলতে শুনলাম? এই যে এখানে শোনো আমি হলাম এক কথা বলা শেয়াল। সত্যি কথা বলা সোনালী সত্যি কোথায় এখান থেকে খানিকটা দূরে পূব দিকে সেখানে সূর্যের বোনেরা থাকে তাদের কাছে সোনালী পালকালা ছটা মুরগি আছে নির্ঘাত তুমি যে মুরগির কথা বলছো সেটা তাদেরই একটা হবে আমি তোমাকে ওখানে নিয়ে যাচ্ছি তাই কয়েকটা পাহাড় পেরিয়ে তারা এসে দাঁড়ালো খুব উঁচু একটা পাহাড়ের সামনে এই পাহাড়ের চূড়া থেকে সোনালি আলো ঠিকড়ে পড়ছে যেন ঠিক এখানেই সূর্যের বোনেরা থাকে ওদের গিয়ে অনুরোধ করতে হবে যদি একটা মুরগি আমাদের ধার দেয় তাই শেয়াল আর রেনেক সেই দুর্গে গেল দরজা খোলাই ছিল আর তারা সোজা মুরগি যেখানে সেই উঠোনে গেল সেখানে দেখে যে ছটা সোনালী মুরগি সোনালি দানা খাচ্ছে রেনেক একটাকে দেখলো যার একটা পালক নেই এইটাই সেই মুরগি তাহলে চলোদের খুঁজে দেখি তারা সেই অপূর্ব সোনালী দুর্গের ভেতরে গেল হঠাৎ করে একটা গলা শুনতে পেল তোমরা দুজন কে আর কেন আমার এসেছি আপনি জানলেন কি করে আমার ছোট বোন দানবদের দল অপহরণ করে নিয়ে গেছে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে দানবের থেকে তাকে মুক্ত করে আনতে পারবে বড় হলে তার সঙ্গেই আমার বোনের বিয়ে দেওয়া হবে একমাত্র সোনার মতো হৃদয় যার সেই এই কাজ করতে সফল হবে আর আমরা তখনই জানতে পারবো যে তার হৃদয় সোনার মতো যখন তার কাছে সোনালি পালক থাকবে আর সেই মুরগির খোঁজে আসবে যার পালক তার কাছে আছে আমি আপনার বোনকে বিয়ে করব সূর্যের বোনকে যখন আমি বড় হব তুমি যদি তাকে দানবের হাত থেকে মুক্ত করতে পারো তাহলেই হবে আর সেই দানবোক আমি কোথায় খুঁজে জানি না কি শুধু অপহরণ করে নাকি আমাদের মেয়েরাও ফেলতে পারে শুধু খেয়াল রেখো যাতে তাদের পায়ের তলায় না পড়ো তাহলে তোমার অবস্থা শোচনীয় হবে মানে জ্যান্ত থাকতে হলে মানে বুঝতে পারলে তো তাই শেয়াল রেনেককে দানবদের দুর্গে নিয়ে গেল তারা ভেতরে নাজগানের শব্দ শুনতে পেল বিরাট বিরাট ঘাসের পেছনে হামাগুড়ি দিয়ে তারা অনায়াসে বাগানে ঢুকে পড়ল আর বিশাল এক জানলা দিয়ে ভেতরে উঁকি মেরে দেখলো দানবরা নাচছে আর সূর্যের ছোট বোন একটা টেবিলের উপরে একটা ছোট্ট সিংহাসনে বসে আছে দেখেই মনে হচ্ছে খুব রেগে আছে আর মনের দুঃখে বসে আছে সে আকারে দানবদের বুড়ো আঙুলের সমান হবে তার কপালে একটা তারা আছে মতো করছে তুমি কি আমার সঙ্গে নাচবে না মিষ্টি মেয়ে আমাকে টেবিলের ওর পাশে উঠিয়ে দাও না আমার সঙ্গে এখন সূর্যের ছোট বোন সেই ভবিষ্যৎবাণীর কথা জানত সে রেনের সাথে নাচতে রাজি হলো। যখন দানবরা মন তাদের নাচ দেখছে শেয়াল হঠাৎ লাফিয়ে জানলা দিয়ে ভেতরে ঢুকে যত মোমবাতি ছিল সব নিভে দিত আর ঘরে তখন নেমে এলো ঘুটঘুটে অন্ধকার দানবরা যখন ভাবছে যে কি হল সূর্যের ছোট মেয়ের কপালের তারা তাদের পদ দেখালো। করেছো। অনেক ধন্যবাদ এখন থেকে দশ বছর পরে যখন তোমরা দুজনেই বড় হয়ে যাবে আমার বোন তোমার বাড়িতে যাবে আর তোমাকে এখানে নিয়ে আসবে তারপর তোমাদের দুজনের বিয়ে হবে রেনেক তার নিজের দেশে ফিরে এলো সঙ্গে সেই মুরগি নিয়ে যার একটা সোনালী পালক হারিয়ে গেছে আর তার সব অভিযানের কথা রাজাকে বলল মানে বিশ্বাসী হচ্ছে না তুমি আমি জানি না আমরা বড় হয়ে দুজন দুজনকে ভালোবাসব কি না এইটাই তো ভবিষ্যৎবাণী তুমি সেই ছেলে যার সোনার মতো হৃদয় যখন দুই বন্ধু এইসব গল্প করছে রাজা খুব বিরক্ত হলো সে ভাবল যে একমাত্র রাজপুত্রই উপযুক্ত পরে তার রাজ্যে আসে দশ বছর কেটে গেল রেনেক আর রাজপুত্র বড় হয়েছে সাহসী বুদ্ধিমান আর সুপুরুষ দুই যুবক সূর্যের বোনের আশাটি এগিয়ে অবশেষে একদিন যখন রাজা রাজপুত্র আর রেনেক বাগানে বন্দুক একটা সোনালি রথ আকাশ পথে উড়ে আসছে আর এসে নামলো প্রাসাদে সেখান থেকে নেমে এলো পরমা সুন্দরী এক কন্যা যার কপালে আছে এক তারা রানেক দেখো সূর্যের ছোট বোন কি সুন্দর রাজপুত্র তার দিকে ছুটে গেল সঙ্গে এক গাদা দাস দাসী নিয়ে তাকে স্বাগত জানাবে রাজা ভুরুকুচকে তাকাল তাহলে তুমি সেই কন্যা যাকে রেনেক দানবের হাত থেকে উদ্ধার করেছে হ্যাঁ আমি দুঃখিত কিন্তু গল্পটা ঠিক বিশ্বাসযোগ্য নয় বাবা এই দেশের রাজা হিসেবে সত্য জানা আমার কর্তব্য তোমার মতো একজন ক্ষমতাশালী কন্যার এমন যুবকের সাহায্য লাগল আমার জানা দরকার গল্পটা সত্যি কিনা কিন্তু গল্প অনুসারে উনি নিজে এখানে এসেছেন এর থেকে আর বড় প্রমাণ কি চাও এই ঘটনাটা ঘটে দশ বছর আগে মহারাজ এখনই সত্যতা আপনার কাছে কিভাবে প্রমাণ করব আমি আমি তোমাকে তিনটে প্রায় অসম্ভব কাজ দেব যদি সেগুলো তুমি করতে পারো তাহলে আমি মেনে নেব আর কি সেই অসম্ভব কাজ প্রথম কাজ আমার দেশকে ঘিরে রেখেছে যে জঙ্গল সেটা এক রাতের ভেতরে কেটে ফেলতে হবে আর তারপর আমি নিশ্চিত হলে যে সত্যি পুরোটা কেটে ফেলা হয়েছে পরের দিন রাতে পুরো জঙ্গলটা আবার গজিয়ে দিতে হবে তুমি হলে মহান সূর্যের বোন অবশ্যই এই কাজে তুমি সফল হবে এরপর আমি চাই আমার দেশে যত পুকুর ঝিল আছে সব শুকিয়ে দেবে ঠিক রাতে আবার সব জল ভরে দিতে হবে আর তৃতীয় তোমার তারার আলো দিয়ে আকাশের সব পাখিকে পুড়িয়ে দিতে হবে আর ঠিক তার পরের দিন তাদের সবাইকে জীবন্ত করে দিতে হবে বাবা খুবই নিষ্ঠুর এটা আমি কিন্তু সবকিছু আবার অধিবাসী আর তাকে তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে না যদি আমি অনুমতি না দিই কি ধরনের রাজা চায় তার জঙ্গল কেটে ফেলতে পুকুর শুকিয়ে দিতে আর পাখিদের হত্যা করতে সে এক মিনিটের জন্য হলেও আপনার ইচ্ছে পূর্ণ করব কিন্তু আমার নিজের উপায় এই প্রাসাদে কাঠের তৈরি সবকিছু টুকরো টুকরো হয়ে যাক এই নিজে আর আমি শুধু আপনার আদেশ পালন করছি মহারাজ আমার প্রাসাদ ধ্বংস হয়ে যাবে থামো তুমি আমি সব বিশ্বাস করেছি বিশ্বাস করেছেন কিনা তাতে কিছু যায় আসে না সূর্য এই প্রকৃতির তাদের ধ্বংস করে না আপনার মত কিছু দয়া করে থামুন এখন আমরা যেতে পারি নাকি এখনও তুমি এই দেশের আইন অমান্য করতে পারবে না আমি দুঃখিত তোমাকে যাওয়ার আদেশ দিলাম আমি খুবই দুঃখিত কেউ বলেছে বলেই কি আমাদের এই বিয়ে করতে হবে না আমার দেশে চলো আর তারপরেও যদি মনে হয় আমরা দুজন দুজনকে ভালোবাসি তাহলেই শুধু এই নিয়ে ভাবা যাবে ভবিষ্যৎবাণী সত্যি হলে আমরা ভালোবেসে ফেলবই হ্যাঁ আমিও ঠিক এই কথাটাই ভাবছিলাম তাই রানিক আর সূর্যের ছোট বোন তার সোনালি রথে চেপে তার দেশে চলে গেল আমরা জানি না সে সবজি তাদের বিয়ে হয়েছিল কিনা তবে দুজন মিলে এই দেশের রাজাকে যে শিক্ষা দিয়েছিল সে কোনো দিন সেই রাজা ভুলবে না তার উদ্ধত স্বার্থকর স্বভাব ত্যাগ তার বুদ্ধিমান ছেলের সহায়তায় আর তার প্রজারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো